ya Allah. Allahu, ya Rabbi, ya Allah. Allahou, ya Rabbi, ya Allah. محمدن رسول الله محمدن رسول الله ارجو رضاك يا السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন যারা বিশ্বের বিভিন্ন অবস্থান থেকে আমাদের নিয়মিত আয়োজন উপভোগ করার জন্য দূরদর্শনের সামনে সমবেত আছেন তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইসলামী আকিদা এই শিরোনামে পর্বভিত্তিক অনেকগুলো আলোচনা আপনাদের কাছে উপস্থাপন করেছি এরই ধারাবাহিকতায় আজকে আমরা এমন একটি বিষয় আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি যা আমাদের জেনে রাখা ইমান ও আমলের নিরাপত্তার জন্য অতীব জরুরি আর সে বিষয়টি হচ্ছে আমরা এর আগের যে পর্বটি আলোচনা করেছি আল্লাহ ও বান্দার মধ্যে কোনো মধ্যস্থতা অবলম্বন করা এর একটি পর্বে আমরা সতর্কতামূলক কোরআন এবং হাদিসের বাণী আপনাদেরকে অবগত করিয়েছি ঠিক আজকে উপমহাদেশে তথা সারা বিশ্বে আমরা ধরার নামে যে সমস্ত মধ্যস্থতা অবলম্বন করতে দেখছি এর বৈধতা ও অবৈধতা কতখানি তার একটি বিশ্লেষণমূলক আলোচনা আমরা আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলীর কাছে প্রত্যাশী তাই আজকের এই আলোচনায় অংশগ্রহণের জন্য যারা এসেছেন তাদের সঙ্গে আপনাদের প্রথম পরিচয় করিয়ে দিচ্ছি এসেছেন ডক্টর হাফেজ এবি এম হেজবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক এবং এসেছেন শেখ আকরামুজামান বিন আব্দসালাম আল মাদানি আরো এসেছেন শেখ মাহমুদুল হাসান এবং রয়েছেন শেখ আব্দ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এই বিষয়টি আমরা আলোকপাতের জন্য সর্বপ্রথম ধন্যবাদ আলহামদুলিল্লাহ রবিল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়ে এখন আমরা আলোকপাত করতে যাচ্ছি আমাদের ইমানের নিরাপত্তা অত্যন্ত প্রয়োজন আমরা সর্বক্ষেত্রে আমরা চাই যে একটা গ্রান্টি ইন্স্যুরেন্স আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের জীবনের জন্য আমাদের গৃহায়নের জন্য সব কিছুতে আমরা এক ধরনের ইন্স্যুরেন্স চাই তেমনিভাবে আমাদের সবচেয়ে বেশি একজন ইমানদার এবং বিশ্বাসের জন্য যে বিষয়টি খুব বেশি খেয়াল রাখা দরকার যে আমার ইমান কতটুকু নিরাপদ থাকবে এবং যেসব জায়গাগুলোতে সন্দেহ আছে সেগুলো থেকে নিজেকে সতর্কতার সাথে বিরত রাখা অত্যন্ত প্রয়োজনীয় তেমনি একটা বিষয় আমাদের সমাজে খুবই প্রচলিত এই শব্দটি কোরআনে করিমে আল্লাহ তালা যেটা বলেছেন আল্লাহর কাছে যাওয়ার জন্য ওয়াসিলা তুমি খুঁজে নাও यसिल् बोलते आस बुझिए माध्यम आल्लर निकटवर्ती होते नैकट्य अर्जन करते पर यहपारे खूब स्पष्टता सी एसिल् हेद भलो आमलगुलो के आल्ला नैकट्य अर्जने सहायता करें आल्लाम उल्ह भलोम जटार कथा अल्लाह तला बार बार कुरान करिमी इन्नाल्ला दिनुस्सा अल्हद ईमानर पर भलो आमल से आल्ला खूब नैकट्य अर्जन करते सहयोगि कर हादीश्री शुने ইমাম বুখারই বর্ণনা করেছেন সাহি বুখারের মধ্যে যে একজন বান্দা যখন ভালো আমল করে প্রথমে ফরয়েজগুলোকে আদায় করে এরপরে যখন নাওয়াফিলগুলোকে তিনি আদায় করতে থাকেন তখন এত আল্লাহর নৈকট্য অর্জন হয়ে যায় তার যে আল্লাহর হাত তার হাত হয়ে তার হাতটি আল্লাহর হাতের মতো হয়ে যায় অর্থাৎ चो गएर प्रिय बंदा जाए तब जो से भलोलो हम सब चे बम जो माध्यम टी आल्ला नैकट्य नहीं जाएला बोलते কোন বস্তু ইত্যাদিকে বিশ্বব্যাপী এটা কোন দেশ কেন্দ্রিক না কোনো ভৌগোলিক সীমা রাখার মধ্যে এটা সীমাবদ্ধ না কোরআনে পাখে যে আয়াতটি আসছে আয়াতের দ্বারা ওয়াসিলা অর্থ আল আমলসআাল এতে কারোর দিমত নেই এরপরে ওয়াসীলাকের মধ্যে সামনে রেখে তারপরে আল্লাহর কাছে দোয়া করতেছে আর আমলে দিয়ে যে দোয়া সেটা আমরা এর একবার হাদিসের আলোচনায় বলেছি ওই যে তিন ব্যক্তির যে ছিল সেই দোয়াগুলো সবগুলি ঘটনা সবাই উল্লেখ করেন হয়েছিল তাকে দিয়ে দোয়া করানো হয়েছে जी धन्यवाद गुरुत्वपूर्ण विषय ने आलोचना करण मध्यम वाधर इमान भेजे जाए कि एक कथा स्पष्ट एख हल जहाँ आगे स्पष्ट होया कमत पर्त थे हलो जो आल्लासिला शब्द कर जर एक प्रमाण आज स्पष्ट आयात जार अर्थ हलो सतम और आर हलो सतामल और एक कथाजे व्यक्ति व्यक्ति যেহেতু আমাদের মতামতের কোনো প্রয়োজন নাই মতামত দিয়ে ইসলাম চলেও না ব্যক্তিরও কোনো প্রয়োজন নাই ব্যক্তির মতামত দিয়ে শরীয় চলে না আল্লাহ আল্লাহতালা বলেছেন যে রাসুল সাল্লা সাল্লাম যা দিয়েছেন তা গ্রহণ করো আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি দুইটাই জিনিস ছেড়ে গেলাম তা একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে শহীদ সোনা আল্লাহর রাসুলের সন্ন্যাত যতদিন পর্যন্ত তোমরা এ দুটা ধরে থাকবে ততদিন পর্যন্ত তোমরা সঠিক পথে থাকবে আর এ দুটা ছেড়ে দিলে তোমরা ভুল পথে চলে ভ্রান্ত হয়ে যাবে পথ হারা হয়ে যাবে তো এখন অসিলার ব্যাপারে বোখারি মুসলিমের ওই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে উমর রাজি আল্লাহ তালাহানহক পানির জন্য আব্বাস রাজি আল্লাহ তালাহকে ডাকতে গেলেন যে রাসুল সাল্লাহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন আমরা তাকে দোয়া করতে বলতাম পানির জন্য তিনি দোয়া করতেন পানি হতো এখন অনাবৃষ্টি আপনি চলেন আপনি আমাদের জন্য দোয়া করেন আব্বাস রাজি আল্লাহ তালান গেলেন সলাত আদায় করালেন দোয়া করালেন আলহামদুলিল্লাহ পানি হলো এটা বোখারি মুসলিম হাদিসের স্পষ্ট বর্ণনা এখানে মানে কোনো প্রকার চিন্তা করারও কোনো সুযোগ নাই এখানে খুব স্পষ্টভাবে একটা কথা প্রমাণ হয়ে গেল যে রাসুল সাল্লাহ ইসলামের কবর ওখানে আছে এবং পৃথিবীর সবচেয়ে সম্মানই বড় মানুষ চীন নবী কিন্তু কোনো সাহাবি ওই বৈঠকে বললেন না যে আব্বাস রাজি আল্লাহ কাছে কেন যাব। আমরা রাসুলের কবরের পাশে গিয়ে বলি যে আপনি আমাদের একটা পানির ব্যবস্থা করে দেন যেহেতু সাহাবিগঞ্জ যাননি কোনোদিন সালাপ খালাফ এই পথ অবলম্বন করেননি সাহাবি তাবি করেননি কাজেই कबर मरा मानुष के अशीला मान इमान भेजे जावा जो कबर के अशीला हिसाब से तरह अशीलैसे भेगे जाए स्पष्ट एशीला हिसाब से, से बोखारी मुस्लिम हादी द्वारा प्रमाणित हो मानुष तरह सतम आल्लर का पेश करते तुम्हें दओ तुम अस्ते कर আর জীবিত মানুষের কাছে গিয়ে বলতে পারে আল্লাহর একটু করেন আপনাকে আপনি আরো বিশ্লেষণের উদ্দেশ্যে বিষয়টি স্পষ্ট করতে চাইলেন যে কোনো ক্রমেই ও কোনো মরা মানুষকে বা কোনো খানকা বা মাজারে কবরে এটা ধর্ণা দেওয়া অবশ্যই যাবে না এটা অবৈধ ইমান ভঙ্গের কারণ আমরা এটা কিন্তু এর মূলত তিন প্রকার প্রথমত তিন প্রকার একটা হলো শিরকি অশিলা যেটা ইমান ভঙ্গের কারণ আর একটা হলো বেদাতি যেটা ইমান ভঙ্গ হবে না তবে বেদাতের মতো অপরাধ হবে আর একটা হলো সেরেই ও শিলা সম্মত এটা আবার তিন প্রকার তো আমরা দেখি যেটা আমাদের সাথে সংশ্লিষ্ট এইটার আগে আমরা আলোচনা শুনি আমরা আগেই বলেছিলাম যে মধ্যস্থতার যেটা শিরকি অবস্থা সেটা জাহিলিয়তের যুগে আবু বাবু জাহালরা যেটা চর্চা করত সেটা যে সুপারিশের জন্য সান্নিধ্যে পৌঁছা যাবে না আমরা এ পর্যায়ে স্বল্প সময়ের জন্য একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও আপনাদের সামনে আমাদের আলোচ্য বিষয় নিয়ে হাজির হবো ততক্ষণ সঙ্গেই থাকুন আসসালাম আলাইকুম রহমান Alláhu, oh ya Rabbi, ya Allah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 समग्र जीवन के सफल और सुंदर करारोन सोन्नाथ देख से हाथी सं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 জানতে হলে দেখুন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যে বিষয়ের উপরে আলোচনা করছিলাম তা হচ্ছে ইমান ভঙ্গের বা ইসলাম ভঙ্গের কারণ সমূহ আর এ আলোচনার ধারাবাহিকতায় আমরা দুই নম্বর কারণ উল্লেখ করেছিলাম আল্লাহ ও বান্দার মধ্যে কোন রকমের মধ্যস্থতা স্থাপনকারীকে গ্রহণ করা ভঙ্গের কারণ। ইমান এর একটি পর্বে আমরা গোটাটাই বলতে না পারার কারণে দ্বিতীয় আরেকটি পর্ব উপস্থাপন করতে যাচ্ছি এবং বিরতির পর এ পর্বের আলোচনার জন্য শেখ আকরাম মুজ্জামানের কাছে আমরা আমরা যে উসিলা। বা এটা তা এটা কিন্তু আসলে আমরা যদি এর প্রকারগুলো জানি তাহলে আমাদের কথাগুলো বুঝতে এর মূলত তিন প্রকার প্রথমত তিন প্রকার একটা হলো শিরকি অশিলা যেটা ইমান ভঙ্গের কারণ আর একটা হলো বেদাতি অশিলা যেটা ইমান ভঙ্গ হবে না তবে বেদাতের মতো অপরাধ পাপ। আর একটা হলো শারেই ওসিলা শিলা সম্মত এটা আবার তিন প্রকার তো আমরা দেখি যেটা আমাদের সাথে সংশ্লিষ্ট এইটার আগে আমরা আলোচনা শুনি আমরা আগেই বলেছিলাম যে মধ্যস্থতার যেটা শিরকী অবস্থা সেটা জাহিলিয়তের যুগে আবু আহাব আবু জাহালরা যেটা চর্চা করত সেটা যে সুপারিশের জন্য আল্লাহর সান্নিধ্যে পৌঁছা যাবে না জান্নাত পাওয়া যাবে না যদি সুপারিশকারী না ধরা ধরিত এবং এটা তো দুইটা আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে একটা হলো সুপারিশকারী আর আল্লাহর সান্নিধ্যে যাওয়া এই উদ্দেশ্যে যাদেরকে মধ্যস্থতাকারী ধরা হবে ঠিক জাহিলি যুগের ওরা যে এই মধ্যস্থতা ধরে যেমন কাফের মুশ্রিক হয়েছিল কোনো মোমেন যদি এই জাতীয় মধ্যস্থতা অবলম্বন করে তাহলে সে ইমান মুক্ত হয়ে যাবে তার ইসলাম ভঙ্গ হয়ে যাবে এটা আমাদের পয়েন্টের সাথে মিল এখন ঘটনা হল এই জাতীয় এই আকিদায় কি আমাদের সমাজে এসেছি হ্যাঁ আমরা ঠিক তাই দেখতেছি যে অনেক কেন্দ্র অনেক আস্তানা অনেক দরবার দরগা খুলে একই কথাই বলা হচ্ছে জান্নাতে জাননাতে সুপারিশকারী লাগবে আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে হলে তোমরা পাপি তাপি বান্দা ডাইরেক্ট যেতে পারবে না যা কোরআনে এসেছে এটাই চর্চা করা হচ্ছে অতএব আমরা এই কথার ভিত্তিতে বুঝতে পারছি যে ইমান ভঙ্গের একটা যেন थामी बुजते नैराश्य जनक अवस्थागुलश विभिन्न जगार नहीं सब जुक्ति छुटे चले যারা ডাকতেছে যারা আয়োজন করতেছে তাদের ইসলাম ভঙ্গ এবং যারা এই উদ্দেশ্যে যাচ্ছে তাদেরও ইসলাম মানুষের মধ্যে পড়ে গেছে এই ইসলাম ভঙ্গের বেড়া জালে পড়ে গেছে আর একটা হল বেদড়ি বেদাতী বেদাতি ওসিলা এবং আল্লাহর রসুলাম এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় জিনিস আমাদের একটা মাপকাঠি নিয়ে নিতে হবে যদি সান্নিধ্যে পৌঁছানোর মত কোনো উনি কি বলেছেন ইয়া ফাতে আমি শেষের অংশ ইয়া মেয়ে ফাতেমা তুমি জাহান নাম থেকে বাঁচানোর ব্যবস্থাটা তুমি নিজেই করো আমি করে দিতে পারব না কিচ্ছুই উপকার করতে পারবো না যেখানে শরীফ হাদিস আল্লাহ রসুল আরো বলছেন আমরা যে ছুটাছুটি করতেছি যে দরবার এগুলো থেকে আল্লাহ রসুলের চেয়ে বেশি যোগ্য এবং আল্লাহরের চেয়ে প্রিয় পাত্র বসে আসে ওখানে এখানে কিন্তু রসুলকে অবজ্ঞা করা হলো রসুল ওভারটেক করে জন্য। কিছু লোক এই জায়গায় বসে গেছে এই আয়োজন করতেছে এটা তো স্পষ্ট হয়ে গেল ইসলাম ভঙ্গের যে একটা বাজার গরম হয়ে গেছে এরপরে হলো বেদাতে বেদাতি ওসিলায় কি আমি তাদেরকে মধ্যস্থতাকারী হিসেবে তাদের এবাদত করি না কিন্তু বলতে আল্লাহ তুমি নবীর ওসিলায় আমাকে ক্ষমা করো আমাদের এই দোয়াব কবুল করো এইটা হলো বেদাতি ওসিলা তার কারণ এরকম ওসিলা সাহাবাই কেরাম দেননি আল্লাহর রসুসালাম কাছে যখন এসেছে বলতে যে যে দোয়া করুন দোয়া করলেন বৃষ্টি হলো আবার দোয়া করলেন এই রসিলা যে চলবে না ওটা তো আগেই নবীর বুঝলাম তারপরও এই কারণেই হয়তো অমর অমর খাতি আল্লাহ আব্বাস রাজি আল্লাহ কে এবং তার দোয়াটাও আছে দূরীভূত হয় আল্লাহ আমাদের অপরাধের কারণে তুমি অন্যান্য জীব জন্তুকে কষ্ট দিও না আমরা তোমার কাছে ক্ষমা তুমি আমাদেরকে বৃষ্টি দাও বৃষ্টি হয়েছে এখানে নবীর ব্যতিক্রম হয় নাই সাহাবি তাই করেছে যদি কোন ব্যক্তির মর্যাদার কারণে তাকে তার নাম ধরে তারা করি তাহলে অতএব বোঝা গেলো যে এটা হলো বেদাতি অশিলা আমরা শিরকি বলতেছে না কারণ আল্লাহর কাছে আর এই এটা বেদাতি ওসিলা কারণ এই সিস্টেমটা নবী এবং সাহাবিদের ভিতরে পাওয়া না আর একটা অবলম্বন করলাদতটা বিভক্ত যেমন ওনারা বলেছেন যে একটা হলো এবাদত আমলের অসিলা দেওয়া ইমানের ওসিলা দেওয়া এবাদত আমল ইমান কোরআনতে লাওয়া যাই হোক নবীকে মহাব্বত করা নবীর অসিলা দেওয়া যাবে নবীর মহাব্বতের অশিলা আমি দিতে পারি এগুলো হলো। তারপরে আল্লাহর নাম এবং বলি দ্বিতীয় প্রকার আল্লাহর সুন্দর আরেকটা হলো দোয়া শারি ওসিলা সেটা হলো জীবিত সদ্ ব্যক্তির দোয়ার ওসিলা নিকটে অবস্থানরত জীবিত সদ্ ব্যক্তির দোয়ার ওসিলা শেখ আমি মনে হয় শেষ পর্যায়ে চলে যাচ্ছি যে আসলে আল্লাহ নবী যখন জীবিত ছিলেন তার কাছে আমাদের নিজেদের ইমানকে রক্ষা করার জন্য চেষ্টা করা দরকার হ্যাঁ একটা হাদিস থেকে তিনমিজির একটা হাদিস একজন অন্ধ ব্যক্তি এসে আল্লাহ নবীর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ নবী এরকম বলেছিলেন লোকটি আসালুকু ইনভি কে মোহাম্মদ আল্লা ন ছিলেন তোমার নবীর ওসিলার ব্যাপারটি কোন সুস্পষ্ট হাদিসে আসেনি এবং হজরত বলছেন আল্লাহ করতে হবে যেটা বললেন হাদিসটা শুধু ইঙ্গিত করেছেন কিন্তু আসলে মূলত এই যে অন্ধ ব্যক্তির হাদিস এখানেও কিন্তু এসেছিল আল্লাহ রসুল দোয়া নিতে আল্লাহ রসুল তাকে বললেন যে তোমার জন্য অবস্থা। তুমি যদি চোখ ফিরিয়ে চাও তাহলে আমি তোমার দোয়া করব। আর যদি তুমি না চাও তাহলে এটাই তোমার জন্য আখেরাতের দৃষ্টিতে ভালো হবে তখন সে ব্যক্তি বললো ইয়ারসুল্লাহ বরং আমি চোখ চাই তখন আল্লাহ রসুল তাকে উজু করতে বললেন কজু করে তাকে সেই দোয়াটাই করতে বলা হয়েছে মানে জোর তাগিদ যে আমি তো দোয়া করতেছি তুমি এভাবে দোয়া করো যে আল্লাহ মোহাম্মদ যে দোয়া করতেছে আমার জন্য সুপারিশ যে করতেছে তার সুপারিশটা তুমি কবুল করো যে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তাহলে স্পষ্ট বুঝতে পারলাম যে আসলে অচিলা হিসাবে সেই সমস্ত মাধ্যমগুলো আমাদের গ্রহণ করা উচিত না যারা বিভিন্ন দরগায় খানখায় মাজারে কবরে শুয়ে আছেন তাদের কাছে যাওয়া উচিত না করা উচিত না আসুন অচিলা হিসাবে আমরা আমাদের নেক আমল বা আমাদের আমলে সালেহ এটাকেই কাঁফি মনে করে মহান আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমরা সচেষ্ট হই আল্লাহ সুবাহন আহ তালা আমাদেরকে কবুল করুন আমিন সবহান Muhammadun Rasulullah Muhammadun Rasulullah Arjur Rizakaya Allah Ante Ar-Rahimu Ya Abney Ar-Taka Allah Ante Al-Karimu Minke Al-Apao Ya Allah Ante Al-Azimu Ya Allah Fika ar আমি মোহাম্মদ হাশিফ মদানী আর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 So if Jesus Christ, peace be upon him, bide for three days, who control the world? That means, even God bide? The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be no. wrong. Look, <laughs> Dr. Jaakirat Sange Aalap Kori Prati Shonibar Rajshad Shattai Apuna Shamprachar Shakal Shadai Notai Bangaladeeshe Peace TV Bangalaye Iman Shattabadi Chaya oh, उत्तम चरित्र सम्प्रीति भाज आदर्श ममिने हूसन ए सम्पर्के प्रिय नबी मुहम्मद रसुल्ला सल सल्लाम शिक्षा समूह की शेह एक आदर्श मुसलिमचय जानते हुए प्रोग्राम चल्लिस हदीस ग्रंथर धारावाहिक दर्शमूह নবী সাল্লাহু আলহিবাসাল্লামের চল্লিশ হাদিস প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে বিজ বাংলায়